আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর যে কিতাবটি আমাদের দেশে ইমাম তহাবি রাখিদা নামে বিখ্যাত এই কিতাবটি একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানুবনু ইল বাসি ওয়া জাজ আমল কেয়ামা আমরা পুনরুত্থান ইমান রাখি এবং মানুষের আমলের প্রতিদান ইমান রাখি যেটা সে কেয়ামতের মাঠে পাবে কেয়ামতের দিন মানুষের কি কি অবস্থা হবে মানুষ তিন ভাগ বিভক্ত হবে আল্লাহ তালা বলে দিয়েছেন যে তারা কেউ হবে কাফের কেউ হবে ইমানদার কেউ হবে খালাতু আহম আলহ সো আলহান ভালো মন্দ মিলে তাদের জীবন থাকবে দুনিয়া তো আমরা দেখতে পাই হয় ইমানদার না কাফের নাম আজখানে কিছু আছে যারা ইমান এবং কুফুরি মিশ্রিত করেছে কেউ আবার দেখা গেছে যে তারা ইমান এবং গুণা মিশ্রিত করেছে এ ধরনের মানুষের দুনিয়া ভর্তি হাঁসুরের মাঠেও মানুষের এরকম অবস্থা হবে দর্শক আমরা গত কয়েকটি পর আলোচনা করেছিলাম যে হাঁসুরের মাঠে কাফেরদের কি অবস্থা হবে এরপরে আমরা আলোচনা করেছি যে হাঁসরের মাঠে ইমানদার অথচ গুণাগার গুণাগার ইমানদারদের কি অবস্থা হবে আমরা কয়েকটা নজির উপস্থাপন করেছি এবং বলেছিলাম যে যারা জাকাত দিবে না তাদের কি শাস্তি হবে রসুল্লাহ আসলাম হাদিসে এবং কোরআনে করিম আয়াতে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে সাফ হয়ে কামড়ানোর কথা বলা হয়েছে এবং যদি স্বর্ণ রৌপ্য হয় সেগুলি দিয়ে পাত হিসেবে তাদের সেগুলি দিয়ে তাদেরকে ছেঁকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে আর যদি অন্যান্য সম্পদে সেগুলো দিয়ে তাদেরকে পিষে ফেলার কথা উল্লেখ করা হয়েছে গত পর্ব আমরা আলোচনা শুরু করেছিলাম দ্বিতীয় আরেকটি বড়ো গুণার কথা সেটা হচ্ছে যে এক ধরনের গুণা যেগুলো আল্লাহ তালা কঠিনভাবে নিষেধ করে সেটা তো অহংকার করা দুনিয়ার বুকে অহংকার করার চলার কোনো সুযোগ কোনো মানুষের নেই কারণ প্রত্যেকেই আল্লাহর বান্দা আল্লাহর বান্দারা প্রত্যেকে ভাই ভাই হয়ে চলবে পরস্পরের প্রতি সম্প্রীতিশীল হবে পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে তাদের কেউ কারো অহংকার করবে না প্রত্যেকেই আল্লাহর বান্ধা হিসাবে চলবে এটাই হচ্ছে বান্ধা হিসাবে আল্লাহ তারা বান্দার এটাই চান মানুষের কাছে কিন্তু দুনিয়াতে মানুষ অহংকার করে চলেছে তারা পরস্পর উপর অহংকার করে জুলুম করেছে তাদের কি শাস্তি হবে হাসরের মাঠে তাদের এক ধরনের শাস্তি শুরু হয়ে যাবে হাদিস হসলাম বলেছেন যে তাদের শাস্তির কথাটি যে তারা আমসা আল তারা একেবারে পিঁপড়ার মত হয়ে উঠবে কেউ কেউ এবং এই পিপেয়ার মতো হয়ে ওঠার কারণে মানুষের কাছে তারা অপমানিত হবে ঘৃণীত হবে তারা নিজেরা লজ্জিত হবে কিন্তু সেটা কোনো কাজে আসবে না তার কষ্ট হতেই থাকবে তখন তারপর আরও আসছে যে তারা কিয়ামতের দিন তাদের নামটা হবে অত্যন্ত বেশি ঘৃণিত নাম অপমানিত নাম এবং তারা সবচেয়ে বেশি সেটা অসহায় বোধ করবে তখন রসুল্লাহাম বলেছেন আহনার ওসমিনিয়ামা যে সবচেয়ে নিকৃষ্ট তোমার নাম হবে কে দিন ওই লোকের যে লোক রাজা মালিক যে লোক নিজেকে রাজা দিরাজ নামকরণ করেছে আল্লাহ নয় বলেছেন মহান আল্লাহ সাল্লাহ আর কেউ রাজাদের রাজা হতে পারে না মালিকটা একমাত্র আল্লাহ তেজন্য কেউ এই জাতীয় নাম রাখলে হাঁসুর মাঠে তার খুব খারাপ নামে তাকে ডাকা হবে থেকে সবচেয়ে কষ্ট দিবে সবচেয়ে বিপদে ফেলবে সবচেয়ে রাগান্বিত করবে আল্লাহকে ক্রদান্বিত করবে আল্লাহকে কেয়ামতের দিন এবং এটা তার জন্য খুব কষ্টকর হবে অপমানজনক হবে এবং তার উপর নিজে নিজের উপরে কষ্ট পাবে সে ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নাম রেখেছে মালাকুল্ল রাজা ধীরাজ কারণ আল্লাহ ব্যতীত কেউ তো রাজা ধীরাজ নেই কাদ বলেন এর অর্থ হচ্ছে যে দিক অপমান করা হবে সেদিন এবং তার নাম হবে সবচেয়ে অপমানিত নাম কারণ সে দুনিয়ার বুকে অহংকার করে চলেছে ঠিক জেজা জ্যাফা আকা আল্লাহ তারা যেভাবে ঘোষণা করেছেন যেরকম দুনিয়ার বুকে অহংকার করে এরকম অপমানিত হও দুনিয়ার বুকে সে হয়তো জীবনে সত্তর বছরের মধ্যে হয়তো দশ বছর অহংকার করেছে অথবা এক্ষনিক অহংকার করেছে কিন্তু হাসরের মাঠে শাস্তি তার চলতে থাকবে পঞ্চাশ হাজার বছর যার কোনো কমতি হবে না এই সময়টিতে তার পুরোটাই তার শাস্তি হতে থাকবে অপমানিত হয়ে থাকবে এবং তার অপমান নিয়ে তারপর বিচার হবে বিচার হয়ে জান্নাত বা যাবে। হাসরের মাঠে তার শাস্তি চলতেই থাকবে অনুরূপ আরেক গোষ্ঠী আছে যারা যারা অন্যায় করেছে অন্যায়ের কারণে তাদের প্রতি আল্লাহ তালা তাদের প্রতি আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য এরপরে কঠোর শাস্তি অব্যাখ্যা করছে এভাবে পুরাণে কারিমে বলা হয়েছে এবং রসুল্লাহম হাদিসে তাদের নাম বলা হয়েছে তোর মধ্যে আমরা কিছু নামের কথা উল্লেখ করব। যাদেরকে এই শাস্তি দেওয়া হবে অর্থাৎ যাদেরকে যাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না আল্লাহ তালা কথা না বলার অর্থ হচ্ছে আল্লাহ তালা রহমতের দৃষ্টি তাদেরকে তাকাবেন না কথা বলবেন না কথা বলা একটা বড় ন্যায়মত আল্লাহ তালা ইমানদাদের সাথে কথা বলবেন দেখা দিবেন এবং তাদের দেখা এবং তাদের সাথে কথা বলাটা হবে ईमानदार जो आनंद एर विपरीते काफेर मुशरेक जरा तरह कथा बोलें ना कारण तरा कल्ला इन्ना आन रब्हिम योम ऐदिल्ला माहजुब उन तरा पर्दार अंतर थक्ला देखते पावे ठीक काफेर मुशरेक कर्मकांड जरा कर ईमानदार हो तर अने के शिस्िस्वरूप तरलाह तला से दिन तक कथा बोलें तक कठिन अपमान मध्य रखबें कुरने करीमेलम हादीसे घोषणा कर তবমধ্যে এক গোষ্ঠী হচ্ছে যারা আলেম এবং যারা পাদ্রী অথচ আলেম অথবা যারা আবাদতকারী আলেম আবেদ এই দুই গোষ্ঠী যারা আল্লাহর বাণী প্রচার করা তো দূরে থাক যখনই তাদের নিজের স্বার্থ সিদ্ধির প্রয়োজন হয় আল্লাহর বাণীকে তারা গোপন করে আল্লাহর বিধানকে তারা নিজের স্বার্থে ব্যবহার করে এবং দুনিয়ার স্বার্থে সেটাকে পরিবর্তন করে দেয় যেমন অনেকেই রসুল্লাহ সাল্লাহ আলামের গুনাগুনকে গোপন করে অথবা তার নবহতকে গোপন কথা গোপন করে অথবা তারা আল্লাহকে ভালো করে চিনে আল্লাহকে চিনে ভালো করে তারপরে তারা গোপন করছে অনুরূপভাবে ইমানদারদের মধ্যে যারাই এই জাতীয় অন্যায়গুলো করবে যারাই দুনিয়ার বুকে কোরআন এবং হাদিসের বিধানকে ইচ্ছা করে লুকিয়ে রাখবে অথবা অপব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থের জন্য তাদের এই জাতীয় শাস্তি হবে যেভাবে আগেকার দিনের কাফেরদের ব্যাপারে শাস্তির কথাটি আল্লা তালা আগেকার দিনের পাদ্রিদের ব্যাপারে খ্রিস্টান এবং ইহুদিদের আবেদ এবং আলেমদের ব্যাপারে শাস্তি কি হবে সেটা ঘোষণা করেছেন ঠিক একই শাস্তি এই যদি কেউ অন্যায়ভাবে আল্লাহর দিনকে প্রচার প্রসার না করে গোপন করে তাদের শাস্তি হবে কোরআনকারী আল্লাহ তালা ঘোষণা করেছেন ইন্দিনী একটু মুন আমা জাহ মিন কিতাব নিশ্চয়ই যারা আল্লাহ যাক তার কিতাবে নাজিল করেছে সেটা গোপন করে ওইস্তারু নবী ইসামান কালিলা এবং সেটার বিনিময়ে অল্প মূল্যক। क्रयमय गुण मूल्य ग्रहण कर दुनिया सब ही अल्प मूल्य अर्थात आल्लाधान विपरीत दुनिया सम्पद का पूरा दुनिया कम होर्थ हूनार्ब कुछ समान समान कलीलास तरुणा भी समान कलीला दुनियाटाई पुरोटाई जो देखा कम अर्थात जरा आल्लाधान गोपन कर आल्ला जहा नाजिल को गोपन दुनिया क्रय दुनिया जीटाई हक ना कें राजा राजा राजा बादशाह मंत्री हवा अथवा दुनिया चावा पामय कि खेना आगुन व्यतीत पेटर भदे आगुने भर्ती करोम কেয়ামতের দিন আল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না হুদা তারাই তো ওই সমস্ত সম্প্রদায় যারা ক্রয় করেছে হেদায়তকে হেদায়তের বিনিময়ে পদ্যস্ততায় ক্রয় করে নিয়েছে ও আলায়দা বা বিল এবং তারা ক্ষমা ক্ষমার বিনিময়ে শাস্তিকে ক্রয় করে নিয়েছে ফেমা আসবা রাহমা আলার তারা কতই না সবল করবে জাহান নামের আগুনে জাহান আগুন তারা সবর করবে তারা কারণ তারা কষ্ট কষ্ট জাহান আগুন যাওয়ার আগেই আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের শাস্তি হতে থাকবে হাসরের মাঠেই তাদের শাস্তি আরম্ভ হয়ে যাবে ইবনেকাসির রহমতুল্লাহ আল এই জন্য বলেন যে লাইকলিম্লা কিয়ম কিহিম আল্লাহ তাদের সাথে কথা বলবেন না পবিত্র করবে না এর কারণ হচ্ছে কারণ আল্লাহ তালা তাদের উপর ক্রধান্বিত কারণ তারা আল যা জেনেছে সেটা গোপন করে রেখেছে সুতরাং তারা আল্লাহ কোধের হকদার হয়েছে ফলে দিকে তাকাবেন না আল্লাহ প্রশংসাও করবেন না ভালোবাসবেন না তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন সে শাস্তি তাদের হতেই থাকবে আবুর বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মনসু ইনআল মিন ফাঁকাতি বিল ইজাম কাউকে যদি কোন को आईम सम्पर्क जिज्ञासा है और गोपन कर लो इच्छा करतर दिन आल्लाकेहान नाम लैगाम पढ़ें कारण से बोलते क्या शास्ति हदीसटी इमाम हाकेम रवान वर्णा कर बखर मुस्लिम शर्त अनुसारे विशुद्ध हादिस दुनिया बुके जरा आल्ला ज्ञान आल्ला तलाार्ञान के गोपन कर तरह शस्ति भयावह তাদের শাস্তি ভয়াবহ এবং তারা সে সেই আল্লাহতারা তাদেরকে অনুপবিত্র করবেন না ও তাদের প্রশংসা করবেন না বরং তাদের আগুনের লেগাম তাদের লাগানো হবে এই এদের এই জ্ঞান গোপন করা আজকের দিনে যারা আলেম সমাজ তাদের জন্য যারা জানে তাদের জন্য সবার জন্যই এটা অত্যন্ত ভীতিপ্রদয় একটি জিনিস যে আর ইমানদার হয়ে আল্লাহর বিধান গোপন করা আল্লাহর নির্দেশনা গোপন করা আল্লাহ তালার বিধানকে বাস্তবায়নের চেষ্টা না করা অথবা অপব্যাখ্যা করা অথবা দুনিয়ার স্বার্থে হীন ও স্বার্থে ভুলে যাওয়া যে আল্লাহ বিধান প্রবর্তন করতে হবে এ এসবই কিন্তু এ শাস্তির কারণ যে ইমানদার হওয়ার পরও তার শাস্তি হবে অনুরূপভাবে যাদের সাথে আল্লাহ তালা কথা বলবেন না বা তাদের পবিত্র করবেন না আরেক শ্রেণীর কথা রসুল্লাম ঘোষণা করেছেন কোরআনে করিমে আল্লাহ তালা ঘোষণা করেছেন তারা হচ্ছে আল্লাহ তালা বলেন ইন্দিন ইস্তরুন এবে আহদুলিল্লা ও আইমান ইমসামান কালিলা যারা আল্লাহ তালার অঙ্গীকার এবং আল্লাহ তালার সাথে কৃত শপথের বিনিময়ে যারা সামান্যতম কোনো বিনিময় গ্রহণ করে থাকে উলাহ ইকাল আখরা আখরা তাদের কোনো অংশ নেই ওলাহ ইকল্লি মোহামুল্লাহ আল্লাহ তারা তাদের সাথে কথা বলবেন না ওল্হ অামা কিয়ামদিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না আলহামুমসিম পবিত্র করবেন আলহাম আদাব আলিম তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি আব্দ বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সালাহসাহকুল্লাহ ইউমালামা তিন শ্রেণীর লোক আল্লাহ সাথে কথা বলব না আলাইজ উল্কিয়ামা তাদের তাকাবেন না ওল্লাম তাদেরকে পবিত্র করবেন আলম তার জন্য কুটুশাস্ত্রী রয়েছে আমি বললাম আবুম বললেন যে মান তারা কারা খা সিরু ও খাবু তারা তো ক্ষতিগ্রস্ত হল এবং তারা হতাশ হল এরা কারা রসুল্লাহ আসালাম তিনবারে কথা বললেন শেষে রসুল্লাহ আসলাম বললেন আল মুসবিলু তারা হচ্ছে ওই সম্পদায় যারা মুসবেল ইসবাল করে অর্থাৎ ছোট গিরার নিচে কাপড় পরে অথচ पायर छोट ग्रीड़ार नीचे कपड़ पराटा के आज फैशन बनिए ना होने फैंड पड़े जरा विशेषकर हाँटुर छोट ग्रीड़े नीचे जरा लम्बा कर दीचे ता चिंता उचित जो आल्ला तला तीन तक शस्ती दीबें बला हे मुशबिल जरा इस्सबाल अर्थात जरा छोटो ग्रेर नीचे पा, कपड़ टेने दे तस्ती है वाल मूनफे द्वित आक गोष्ठी जरा जर आल्ला जो कथा बना तक पवित्र करबें ना তাদের হচ্ছে প্রশংসা কর্মকে আল্লাহ অনেক সময় শপথ করে বলে যে এত টাকা দিয়ে কিনেছি আরেকজনকে বিশ্বাস করে না যথেষ্ট এত টাকা কিনে নি মিথ্যা কথা বলেছে এই সেটাকে আল্লাহ তাল বিল হালিফুল ক্যাদিব মিথ্যা শপথ করে যারা এই যে নিজের এই জাতীয় জিনিসগুলোকে নিজের পণ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের পণ্যকে চালু করার জন্য মিথ্যা শপথ করবে তাদের দিকে আল্লাহ তারা তাকাবেন না আর তৃতীয় শ্রেণী তৃতীয় যাদের কথা হাদিসি এস তারা হচ্ছে আলমান্নান যারা খোটা দেয় মানুষকে দান করার পরে খোঁটা দিতে থাকে যে আমি তোমাকে এটা দিই আমি তোমাকে এটা করিনি আমি তোমাকে এটা করিনি এই যারা খোটা দেয় তাদেরও এই শাস্তি হবে কঠিন শাস্তি যে তারা আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না বলে তাদের জন্য শাস্তি রয়েছে অনুরূপ হাকে হাদিস এস রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আব্দুল্লাবিন্দুম বলেন মান আলা রসুল্লা সাল্লাফা কেউ যদি এমন কোন শপথ করে যে শপথে শপথা মুসলিম যে শপথের মাধ্যমে সে কোন মুসলিমের সম্পদকে বক্ষণ করতে চায় লাকি আল্লাহ লাকিআ আলহ গাদবান আল্লাহর সাথে সে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে আল্লাহ তালা তারপর ক্রধান্নিত আল্লাহ তালার তারপর ক্রধান্নিত্য হবে কোধান্বিত অবস্থায় থাকবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অর্থাৎ হাসরের মাঠে সে আল্লাহ তালা প্রধান্বিত অবস্থায় পাবে কারণ সে অন্যের সম্পদ বক্ষণের জন্য আল্লাকে আল্লাহ শপথকে ব্যবহার করেছে অনুরূপ বোখারিতে আব্দুল্লাবিনু বলেন যে এক লোক তার বাজারে তার সম্পদ পরিচালনার জন্য সম্পদ যাতে করে সবাই ন্যায় ভালো করে চালু করার জন্য শপথ করে বলছে যে আমি এটা এত টাকা দেওয়া হয়েছিল আমি দেইনি আজকে দিচ্ছি আগে এত মূল্যই ছিল এত মূল্য বলা হয়েছিল হাঁকছিল আমি দেই নি ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলছে যাতে করে লিও কাফিয়া রাজু আল মুসলিমিন কোন মুসলিম থেকে এর মধ্যে ধোকা দেওয়ার জন্য তখন এই আজ নাজিল কালীরা নিশ্চয়ই যারা আল্লাহ তালের অঙ্গীকার এবং আল্লাহ তালার সাথে শপথের বিনিময়ে সামান্য গ্রহণ করে তখন তাদের কি শাস্তি হবে আলিম তাদের কঠোর শাস্তি হবে বলেছেন অন্য এক হাদিস এসে আবু হরমুবাহ বলেছেন আলীম তিন সেরি লোক তাদের দিকে আল্লাহ তালা তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না তাদের শাস্তি রয়ে থাকবে এর পরে তারা কারা রাজুলন মানা আবনাসভিল ফদলামা ইয়ানাহু এমন লোকের শাস্তি আল্লাহ এমন লোকের সাথে আল্লাহ কথা বলব যার কাছে অতিরিক্ত পানি ছিল অথচ মুসাফের পানি সে পানি দেয়নি ও রাজুলন হলাফা আল্লাহ সাল আতিহী আসরি আর ওই ব্যক্তির সাথেও কথা বলে যে ব্যক্তি তার পণ্য বিক্রির জন্য আসর ওপরে মিথ্যা কথা বলেছে অর্থাৎ সলাতের পরে জেনে বুঝে সলাত আদায় করার পরেও আল্লাহকে স্মরণ থাকার পরেও মিথ্যা শপথ করে সে তার পণ্য পরিচালনার চেষ্টা করেছে মিথ্যা আর ওই ব্যক্তির দিকে তাকে যে ব্যক্তি কোনো রাষ্ট্রপ্রধানের কোন রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করেছে তার অঙ্গীকার করেছে মানার জন্য যদি সে পায় কোনো কিছু তাকে দেয় তোর মানে যদি কিছু না দেয় তোর তার অঙ্গীকার পূরণ করে না এই ব্যক্তির সাথে আল্লাহ তালা কথা বলবেন না কারণ হলে সুন্দর যেমন আকিদ আকিদে হচ্ছে যারা আমরা সামনে আলোচনা করব ইনশাল্লাহ যে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা ফরজ যতক্ষণ না অন্যায়ের প্রতি সে আহ্বান না জানাবে অন্যায় কাজ না করবে ভালো কাজে তার তার আনুগত্য করে যেতে হবে তাকে কি দিল ব্যক্তিকে কি দিল রাষ্ট্রপ্রধান সেটা দর্তব্য নয় বরং ভালো কাজে তার সহযোগিতা করে যেতে হবে তার বিরোধিতার জন্য সুনির্দিষ্ট কুফুরি পর্যন্ত না পৌঁছবে পর্যন্ত করা যাবে না এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের হাতে বয়াত করার পর সে বয়াতকে ভঙ্গ করা তার শাস্তি হবে তিন শ্রেণীর লোকের প্রতি আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন না এবং তার দিদি তাকাবেন না রাজুল ওই ব্যক্তি था बला सब मिथ्या शपथ कर सम्पद जान बक्षण करते चेष्टा कर माना फद्लाइ व्यक्तर दिख अल्ला तक যে ব্যক্তি অতিরিক্ত পানি ছিল অথচ মানুষকে দেয়নি ঠিক একই জিনিস যেখানে যেটা প্রয়োজন অতিরিক্ত ছিল আরেকজনের ক্ষতি হচ্ছে দেয়নি সেই ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না আল্লাহ তালা কোরআন কারিমে সেটা বলেছেন ভাইয় কেয়ামা তো কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন আলিও মা আমার কালি আজকের দিনে তোমাকে আমার রহমত এবং দয়া যা অতিরিক্ত আমি তোমাকে সেটা দিব না কামা মানার তা ফদলা ফদলা মাহম তার দেখ তোমার হাতে যা কামাই করেনি এমন জিনিস পানি মানুষের সব মানুষ আল্লাহ তালার ব্যবস্থা করে দিয়েছেন সেটা আল্লাহর নেমত সেটা তুমি দিতে পারতে দাও নি আল্লা তালার হাসরের মাঠে আল্লাহ তালা যেন দিবেন না রসুল আসলাম হাদিস দা এসেছে সুতরাং যাদের সাথে আল্লাহ তালা কথা না বলাটাই তাদের জন্য একটা শাস্তি তাদের দিকে না তাকানো একটি শাস্তি তাদেরকে পবিত্র না করা আরেকটি শাস্তি এই শাস্তির ভিতরে হাদিসে আরও যাদের নাম আসছে তার হয়তো চারশায় হুজায়নি বৃদ্ধ অথচ সে বৃদ্ধ অথচ সে বেবিচার করে বেড়ায় বৃদ্ধ ব্যবচারের দিকে আল্লাহ তালা তাকাবেন না ওয়াল মালিকুলিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান তার দিকে আরো অহংকারী এই আ করে ওয়াইলে যাই পিতা মাতার অবাদ্য তার দিকেও আল্লাহ তালা তাকাবেন না ওয়াল মার আতুল মুস্তা রিজাল ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা পুরুষের মতো মত রিজাল পুরুষের মতো চলতে চায় আর দায়ুসুর দিকে আল্লাহতালা তাকাবেন না ওয়ামান আতা ইমর আতা ও ফিদুবুরিহা ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি তার স্ত্রীকে পিছনে রাস্তায় সঙ্গম করে তার দিকেও আল্লাহ তালা তাকাবেন না ওয়ামান যার রাতাও বহু খুঁয়ালা ওই ব্যক্তির দিকেও তাকাবেন না যে ব্যক্তি অহংকার করে তার কাপড়কে নামিয়ে দিয়েছে ছোট গিরার নিচে নামিয়ে দিয়েছে অহংকার করে স্পাল করছে সেই ব্যক্তির দিকে কাপড় উপর থেকে নামিয়ে ছোট গিরার নিচে দিল তার দিকে আল্লাহ তালা তাকাবেন না এটা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে মুসলিম শরীফ লোক না আল্লাহ পবিত্র করবেন তাকাবেন না আলিম তাদের জন্য থাকবে কঠিন শাস্তি শাহুন বৃদ্ধ অথচ বেবিচারী মালিকুন কাদ্দাব বাদশাহ অথচ মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান মিথ্যা কথা বলে ওয়াইল মুস্তাকবের এবং ফকির অথচ অহংকারী অর্থাৎ অভাবই তারপর অহংকার করে চলে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না অন্য হাদিসে এসছে যে আব্দুল্লাব না রস্ল্লা সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহতালা তাকাবেন না তবে একটি হচ্ছে যে পিতামাতার মাতার অবাধ্য এবং ওই মহিলা যে মহিলা পুরুষের মতো করে চলে এবং দা ইয়ুস তার যে নিজের পরিবারে সে অন্যায় হতে দেখলে বেবিচার হতে দেখছে ব্যবিচারে পথ খুলে দিচ্ছে সে কিছুই বলে না সে দ্যুস বর্তমান সময় এটা অনেক বেশি প্রচলিত এদের আল্লাহ এদের দিকে তাকাবেন না বলে হাদিস অনুরূপ ভাবে হাদিস এসেছে যে ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকাবেন না যে ব্যক্তি কোনো তার স্ত্রীর যে পথে আসার কথা তার সাথে সহবাসের কথা না করে পিছনে রাস্তায় সহবাস করবে তার প্রতি আল্লাহ তালা তাকাবেন না সই হাদিসরা বর্ণিত হয়েছে এই জন্য যে অহংকার করে যারা এই কাজগুলি করু যে তার যে কাপড় নিচে নামিয়ে দিয়েছে তার দিকেও তাকাবেন না বলে এসেছে হাদিস হজরসাল্লা সাল্লা ইসলাম বলেছেন মঞ্জার রাতাও বাহু খুইয়ালা এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে এই জাতীয় জিনিসগুলো অন্যায় কাজ থেকে ফিরে থাকতে হবে হাঁসরের মাঠে ইমানদার হওয়ার পরেও এই কাজগুলো অত্যন্ত যন্ত্রণাদায় শাস্তি আসবে এই কাজগুলোর কারণে হাঁসরের মাঠে অপমানিত হতে হবে সেই জন্য সাবধান থাকতে হবে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোন পর্বে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন আসসালামাইকুমুল্লাহ